একটু রিপিট করি লিটল বিট সেখানে ছিল যদি মানুষকে আল্লাহ তালা খারাপ জিনিসের যখন দোয়া করে সেটা যদি দিতে চাইতেন সঙ্গে সঙ্গে যেভাবে তারা ভালো দোয়াটা করে তাড়াতাড়ি খারাপটাও যদি আমি সঙ্গে সঙ্গে তারা যেভাবে চাই দিয়ে দিতাম তাহলে আগেই তাদের হায়াত আজল শেষ হয়ে আজল চলে আসত মৌ চলে আসত অনেক কিছু ধ্বংস হয়ে যেত এই কথার তাফসিলে আমরা বলেছিলাম একটি হাজি রসুল্লাম কি বলেছিলেন সে হাজিসের সাথে বেশ কিছু সাহাবি সেখানে একজন আনসারী সাহাবি একটি উঁটে সবার যখন হলেন উঁটটা ঠিক মতো চলছে না ও মাঝে মাঝে এরকম গরু হাল চাষ করতে গেলে দেখেন না চলতে চায় না মনে হয় এরকম করে তো এরকম যখন করছিল তখন উঠটাকে বিরক্ত হয়ে বলেন বললেন না আনাকাল্লা আমরা বলি না এরকম মুখে একটা কিছু একটা আওয়াজ করে বলি আর তিনি বললেন না আল্লাহ কাল আল্লাহ তোমাকে অভিসম্প করুন উঠ কে বললেন নবী করিম সালাম শুনতে পেলেন শুনে বললেন মান হা দাল্লাহ আইনু বা উঠকে অভিসম্প কে করলো কে উঠকে লান দিল কে তো সাহাবিব বললেন আনা আমি করেছি রাসুল আল্লাহ তখন তিনি থেকে তুমি বললেন ফলা বেমাল উন ফলা বেমাল উন যে ব্যক্তি যে লানত করেছে যে জিনিসের প্রতি ওই জিনিস ওই উট আর আমাদের সঙ্গে থাকা ঠিক হবে না আর এই সফরে উঠ নিয়ে ফেরত চলে যাও লানতের উঠ নিয়ে আমাদের সঙ্গে আর হাঁটতে পারবে না তখন তিনি হাদিসটি বললেন ওকে লেজ আল্লাহ খবরদার কখনো নিজের উপর অভিসম্পাত করো না এবং উলা ছেলে মেয়ে সন্তান সন্ততি কে অভিশাপ করো আর তোমাদের সম্পদের উপরে কখনো লানত বর্ষণ করোনা অভিশাপ দিও না তোমাদের কথা এমন সময় মুখ দিয়ে বের হয় তোমরা এটা চেয়েছ দোয়া করেছ বা বদ দোয়া করেছ ভালো দোয়া করেছ বা অভিশাপ দিয়েছ আল্লাহ তালা যদি কোনো কোনো সময় হয় যখন যে যেটা বলবে সেটাই কবুল করে শুনবেন ওই সময় তোমার কথাটা যদি অভিশাপ সঙ্গে সঙ্গে লেগে যেতে পারে সাবধানে কাছে পেশ করলাম এখন আল্লাহ তালা আসছেন সেটা বারো নম্বর আয়তে আমাদেরকে বলছেন দোয়া সংক্রান্তের বিষয়ে মানুষের কিছু দোয়া কিভাবে মানুষ করে অস্থির হয়ে আবার কাজ সেরে গেলে আ দোয়া টোয়া করার দরকার নেই আল্লাহকে চেনেও না মনে হয় যেন এরকম মানুষের কিছু ব্যবহার হয়ে যায় তো আল্লাহ তালা বলেছেন ওয়াঈদাম মানুষের যখন ইনসানে যখন বড় মুসিবতে পড়ে যায় তখন আমাদেরকে খুব ডাকে খুব দোয়া করে আমার কাছে লেজামবিহি সো অবস্থায় দোয়া করে খালি দাঁড়ানো বসানো হয় হাউ ক এ বসা অবস্থায় দোয়া করে হাউ ক এমান ডান অবস্থায় দোয়া করে তার মানে সর্ব অবস্থায় দোয়া করে এমন ডাকা ডাকে তখন আল্লাহকে অন্য আয়াতে আল্লাহ তাল্লা বলেছেন ও ইদামু দোয়া ইন আর এই ইনসানকে যখন খারাপ কিছু পেয়ে বসে কোন মুসিবতে পড়ে যায় তখন হায়রি কত লম্বা লম্ব দোয়া করে দোয়াও না আর প্রশস্ত দোয়া করে তারপরে কি হয় তার বিপদ চলে গেল আল্লাহ তালা তাকে উদ্ধার করে দিলেন যখন তার থেকে আমি এই মুসিবত উঠিয়ে নিলাম ছড়িয়ে দিলাম তখন সে কি করে এমন অবস্থা টালাফেরা করে আমার সঙ্গে এমন ভাব দেখায় মনে হয় যেন আমাদেরকে কোনোদিন দোয়া করা লাগে নাই তার আর কোন মুসিবতেও সে পড়েনি সে এখন স্বয়ং সম্পূর্ণ তার এখন আল্লাহ দরকার নেই এভাবেই যারা সীমা লঙ্ঘনকারী তাদের অপকর্মগুলো এভাবেই তাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠে। এবং আমি এক্সাম্পল দিয়েছি যে এক মহিলা হঠাৎ করে দেখা গেলো এই লন্ডনে খুব ইসলামিক প্রোগ্রামে মসজিদে তাপসিল এবং আলোচনা আসে সুন্দর করে মোটামুটি মাথায় ভালো করে কাপড় চোপড় দিয়ে আসে খুব আসলে বেশ কিছুদিন কয়েকদিন পরে আর নাই তো তার সঙ্গে তা কিচ্ছু এমন মহিলা দেখলো হঠাৎ করে যে আগের মতো ওই রকম কাপড় চোপড় ঢাকা ঢাকাঢুকাও নাই আর এখন একটু খোলা মেলা হয়ে গেছে আর এরকম মসজিদে এখন আর আসে না কি খবর আপনি বহুদিন কোথায় দিন দেখিনার কয় আসলে তো আমার স্বামীর খুব অবস্থা খারাপ ছিল মাস দুয়ে খুব অবস্থা কাহি গেছে এখন ঠিক হয়ে গেছে হ্যাঁ ভালোই আছে মানুষের অবস্থা দেখেন তো এটা ঠিক আমরা অবশ্য বিপদে পড়লে আল্লাহকে বেশি করে ডাকতে হবে এটা কি কোন দোষের কিছু নাকি ন এটা আমাদের জন্য আরেকটা সুযোগ বিপদে পড়ে আল্লাহকে ডাকছি বিপদে না পড়লে তো এত ডাকতাম না এক উচিলে আল্লাহ থেকে ডাকার দিকে এসেছি এটা পজিটিভ আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালা অপসন্দ করবেন না মোটেই বরঞ্চ আল্লাহ আমি দেখি তাহলে আমরা আলহামদুলিল্লাহ তাই না এখানে হলো নেগেটিভ এটাই দর্শনীয় কাজে আমরা যেন ভ্যারি সেলফিস না হয়ে যাই এরকম বিপদে পড়লে মানুষ এমন অস্থির হয়ে যায় আর মনে করে যে মসজিদে এসে একটুখানি দোয়া করাই ফেললে সাথে মানে তখন এত অস্থিরতা কোন রকমেই তাকে মানে তার স্থিরতা আসে না এই সময় কি করলে আল্লাহ কিছু করবেন ওই সময় আল্লাহ খুব দরকার হয়ে যায় আমাদের পরে মনে হয় যেন আল্লাহর আবার আল্লাহকে ভুলে যায় এইরকম ব্যবহার করাটা আল্লাহ তালা কাছে আল্লাহ তালা পছন্দ করেন এভাবে আরবদের মধ্যে কিছু কিছু ছিল এই মুশ্রেকরাও যখন বড় বিপদে পড়ত তখন আর লাত মানাত এগুলোর কাছে যেত না তখন কার কাছে যায় তখন আল্লাহর কাছে যায় আর যখন সুখে থাকে তখন সময় বিভিন্ন পূজা পার্বন আছে তখন ওই মাহবুদ্ধের কাছে যায় ওই দিকে আল্লাহ ইঙ্গিত করছে এদের আমি এক্সাম্পল দিয়েছি মনে আছে কিনা যে আমাদের দেশে একজন আলিম বললেন যখন তাদের এলাকায় জোরেশ্বরে তুফান আসলো পাশের বাড়ি হিন্দু বাড়ি এসে মুরব্বীকে বলেন যিনি মুরব্বী নামাজি খুব আমলের সাথে থাকেন ডেকে বলছে মুরব্বী জলদু করে আজান দেন জলদু করে আজান দেন বলে তারাও কিন্তু ঠিকই কাছে যেত বিপদে পড়লে আমরা সিরতিন আলোচনা শুনেছি এই আব্দুল মোত্তালেবের অনেক মূর্তির পূজা করতো কিন্তু জায়গা ঠিকই আল্লাহর কাছে যায় আবরা তখন হামলা করতে আসছে তখন আল্লাহর ঘরের দায়িত্ব লাদ মান্না তিনশো ষাট দেবী আছে কোনোটাকে দিয়েছে নাকি আব্রাহাকে কি বলে আব্রাহ বলে তোমার তোমার আল্লাহর তোমাদের ঘরের জন্য কোনো চিন্তা নাই ওইটা আছে ওটা আল্লাহর দায়িত্ব ছেড়ে দিচ্ছে তো এভাবে করে মানুষ আমরা যারা মুসলিম আছি আমাদেরও দেখা দরকার যে আমরা আসলে একটু এই ধরনের মুনাফি কি হয়ে যায় কিনা যখন বিপদে পড়ি আল্লাহকে খুব ডাকলাম আর যখন বিপত্ত চলে গেলো আবার আমি গ্রাফেল হয়ে গেলাম এরকম অনেক লোক আছে আপনার পতন হয় বেশ কিছুদিন খুব নামাজি মাসা আল্লাহ খুব নাই এরকম প্রসঙ্গে আলা তালা আরো বলছেন আমি ইতিপূর্বে অনেক শতাব্দী বা অনেক জেনারেশন অনেক গোষ্ঠীকে আমি হালাক করেছি তোমাদের আগে তোমাদের আগে অনেকগুলো গোষ্ঠী আমি হালাক করেছি যখন তারা সীমা লঙ্ঘন করেছে জুলুম করেছে অন্যায় করেছে বাড়াবাড়াই করেছে ও যা আসুল হুমবিল বা না এবং আমার রসুলগণ নবীগণ তাদের কাছে পরিষ্কার সুশ্রাষ্ট দলিল প্রমাণ কিতাব পাত্র ওয়াহি মজেজা এগুলো নিয়ে এসেছেন পর্যায়ে যখন তারা নবীকে শেষ করতে চেয়েছে মুসলমানদের পরে চড়াও হতে চেয়েছে তখন আল্লাহ তালা আজাবে আওয়াম দিয়ে তাদেরকে হালকা করেছে এবং পৃথিবীর ইতিহাস সাক্ষী যুগে যুগে হয়েছে ফেরাউনের ইতিহাস থেকে শুরু করে নমরুদের ইতিহাস কমে আদর ইতিহাস মেনু এত দলিল প্রবণ সত্যিও তারা রবিদের উপরে বিশ্বাস আনেনি ইসলামকে তারা কবুল করেনি কালি কেনা কৌমাল মুজরে এভাবে আমি যারা মুজরেন ক্রিমিনাল দুষ্কৃতিকারী কৌম তাদেরকে আমি শাস্তি দেই যারা লগ্ন করতে থাকে এবং অতবর তোমাদেরকে খালাইফ বানিয়েছি খালাইফ খালিফার বহু আর খলিফা হচ্ছে যিনি একজনের পরে আসে আবুকালিফা কারণ তিনি রাসুল উহ সালাম পরে এসেছেন তারপরে অমর খলিফা তিনি পরে এসেছেন জেনারেশন পার জেনারেশন খালিফার দুটো অর্থ আছে একটা প্রতিনিধির অর্থ আরেকটা হল ইনীজা ইনসুল আউদ্দ খালিফা আরেকটা হল যে পরে যে আসে আগের লোকের পরে যিনি আসেন তাকেও খলিফা বলা হয় আদম আলাহাম আগে কে ছিল পৃথিবীতে বসবাস করত জিন জাতি তাদের পরে আল্লাহ মানুষ জাতিকে খলিফা করে আসে যারা জায়গা দখল করে এই জন্য ইমাম আল করত রহমতুল্লাহ আলহ খালা এ খলিফার অর্থে এখানে বলেছেন জমিনে বসবাস করার জন্য পরবর্তী বংশধর যারা পরবর্তী জেনারেশন পরবর্তী রেস যারা আসে এদেরকে এসেছে কেন লেনা কাইফ আমালুন আমি দেখতে চাই প্রত্যেকটি যুগের লোকেরা প্রত্যেকটি জেনারেশন কি আমল করো কেমন আমল কর। সবার এই পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠাইম পরীক্ষা করে দেখতে চাই প্রত্যেকে কি বলেন ইন আুনিয়া হলুয়া তুন খাদেরা এ মানুষ নিশ্চয় দুনিয়া হচ্ছে খুব মিষ্টি লাগে মজা লাগে অনেক মজা আছে খাদের খুব সবুজ শ্যামল আকর্ষণীয় আল্লা তোমাদেরকে মন্দ কাজে ফত্তাকু দুনিয়া ওয়াকুর নিসা কাজে সাবধান দুনিয়া থেকে আর সাবধান মহিলাদের ফেতনা থেকে আউ আলা ফেতনাতে বনি ইসরা কাতমিনিসা বনি ইসরায়েলের মুসলিমদের মধ্যে সর্বপ্রথম ফেতনা কোনটা ছিল মহিলা সংক্রান্ত বিষয়ে তাহলে দুনিয়ার ফেতনা আর মহিলার ফেতনা দুনিয়ার ফেতনা টাকা পয়সা জাগা জমি কাটা করে কে দখল করবে ব্যবসায় পার্টনারে নেমে কিভাবে আরেক পার্টনার আউট করবে এগুলো আসে না এ হল দুনিয়া আর মহিলা সংক্রান্ত ফেতনা কিরকম সমাজে আছে এটা জানতে হলে কি আর প্রমাণ দিয়ে দেখাইতে হবে কিছু পৃথিবীর মধ্যে আল্লাহ তালা মানুষের আকর্ষণ সৃষ্টি হয়ে যায় মহিলা সন্তান বাড়ি বাড়িঘর টাকা পয়সা ব্যবসা বাণিজ্য অনেক কিছু বড়ই আকর্ষণীয় লাগে এগুলা আল্লাহ ছেড়ে দিয়েছেন এগুলা মাধ্যমে রেজে কাটবে শুধু হালাল তরী করে রেজেকে আসবে না এগুলোর আকর্ষণ এত বেশি আছে মানুষ হালাল থেকে হারামে চলে যাওয়ার জন্য টান দেয় অনেক জোর করে মমেনকে টেকে থাকতে হয় সরকারি কর্মচারী বাতানো হলো তিরিশ হাজার টাকা আর উপরই যদি পাওয়া যায় কত হয় লাখের উপরেও যেতে পারে এই লোভ সামলাতে পারলে তাহলে দুনিয়ার ফেটনা থেকে সে বেঁচে গেল আর যে লোভ সামলাতে পারে না সে ধ্বংস হয়ে গেল যখন তাদের প্রতি কাগুলো তেলাওয়াত আমার আয়াত গুলো তেলাওয়াত করা হয় নবীকার পড়ে পড়ে তাকে শোনান যারা আল্লাহর সঙ্গে দেখা করতে চায় না আশে তারা বলে এতে ইন গাই রেহাবা আউ বাদ দিলহু এই কোরআন পরিবর্তন করে ফেলেন চেঞ্জ করে আরেকটা কোরআন নিয়ে আসেন এই কোরআন আমাদের পছন্দ না বিভিন্ন ইমাম ফখরদিন রাজি রহমা তফসি কবির তাফ্রী করেছেন আলী ওয়াসাল্লাম যে তারা সবাই জানত যে নবী করিম সালের সঙ্গে তারা সবাই দেখেছে যে ইনি কোরআনকে রচনা করেন নাই এই কোরআনকে তারা পছন্দ না করার কারণ হচ্ছে যে কোরআনের মধ্যে কি কি আছে হালাল হারামের বিষয় আছে মূর্তি পূজা করা যাবে না অন্যকে জুলুম করা যাবে না সুন্দর আখলাখ নিয়ে চলতে হবে এই যে রেস্ট্রিকশনগুলো আছে এগুলো মনে হয় যেন তাদের জন্য অনেক কিছু কমিয়ে দিয়েছে আজকেও যারা ইসলামের তরিকায় চলতে চান সুদ আছে কিনা এই ব্যবসা হালাল আছে কিনা এই চাকরি করা যাবে কিনা এরকম প্রশ্ন করতে হয় না দেখা যায় এটা অসুবিধা আছে ওটা ধরলে অসুবিধা আছে তাহলে কোনটা করব অনেক সীমিত চয়েস লিমিটেড চয়েস অপশন বেশি নাই মোমেনের সামনে আর দুনিয়া সেজন মোমেন ও জান্নাতুল কাহের দুনিয়াটা মনে হয় যেন মোমেনের জন্য জেলখানা সবকিছু নিয়ন্ত্রণ সবকিছু তার জন্য মনে করে খুব যা মনে চায় তা করা যায় না কিন্তু কাফের জন্য কোনো বাধা নেই এই যে আমাদের কাছে ওর আনের এই সুন্দর সুন্দর আছে পর্দা পশিদা শালি দুলাবাই ভাবি যে পর্দা করতে হবে কাজিনদের সঙ্গে পর্দা করতে হবে বিয়ের সাদি গেলে যেমনি খুশি তেমনি সাদো এইরকম করে যাওয়া যাবে না তো এগুলো কাছে পছন্দ হয় না এত কড়াকড়ি করে চলবে কেমনি বিয়ের দিনেও এত কথা আমরা কি মাদ করতে আসছি নাকি বিয়েতে ভর্তি করতে আসছি এইরকম কারো কারো মাইন্ডে চলে আসে এই যে এই নিয়ন্ত্রণগুলো তাদের ভালো লাগেনি কোরআনে এই সমস্ত নিয়ম কোরআন হাজি কথা ভালো লাগেনি এগুলো পরিবর্তন করে নিয়ে আসেন খুব একটু মানে নরম নরম কথা বলবে এইরকম কোরআন আছে কিনা সেটা নিয়ে আসেন এই কোরআনের মধ্যে শক্ত কথা আছে আজকেও কোরআনের বিরুদ্ধে দেখবেন মিডিয়া লেখা আছে যে কোরআন সন্ত্রাসবাদের জন্ম দেয় নাউজুবিল্লা নাবুজে কোরআনের ব্যাপারে অন্যায় কথা বলছে মানুষ এ কোরআনকে বরদাস্ত করতে পারেনি মুসলিম অমুসলিম প্রত্যেকটি দেশেই মনে হয় যেন কোরআন তাদের গায়ের মানে আগুন ধরে যায় কোরআনে কথা বললি। তাহলে এই কোরআনকে পরিবর্তন করে নিয়ে আসো আরেকটা কোরআন নিয়ে আসো এটাকে চেঞ্জ করে ফেলো এখন নবী করিম সাল আপনি বলে দেন আমি চাইলে কি কোরআন আমার নিজস্ব উদ্যোগে চেঞ্জ করতে পারবো এটা কি আমার কোরআন এটা তো আমার কোরআন নয় আমার এখানে হাত দেওয়ার কোন সুযোগ নেই আমরা মুসলমানদেরকে যদি বলা হয় তোমাদের এই কোরআনের আইন বড় শক্ত এটা চেঞ্জ করে ফেল হেজাব করতে পারবা না তা আমরা ছেড়ে দেব এটা কি আমাদের হাতে প্রশ্নই আসুন বলেন আমি ভয় করি যদি আমি আমার রবের কোনো কথা নাফরমানি করি কোন আয়াত তোমাদের কাছে না বলি অথবা এটার কোনো অর্থকে বিকৃত করে ফেলি অথবা এটা তোমাদের কাছে পরিষ্কার না করি কিছু লুকাই আমার আশঙ্কা আমি আমার রব এর বড় আজাবের মধ্যে আমি পড়ে যাব কাজে আমরা মুসলমানদেরকে যখন প্রেশার দেওয়া হয় যে ইসলামের মধ্যে ওই জিনিস ওই জিনিস নারী অধিকার নাই কী নাই সেই নাই ওইটা নাই এগুলো বলে আমরা তখন সেগুলোকে মনে করি না ইসলামের স্বভাব আছে কোন অসুবিধা নাই তাহলে কি হয়ে যাবে আল্লাহর আজাব আমাদের প্রতি পতিত হয়ে যাবে আমরা আল্লাহর আজাবে পড়ে যাব কাজে ইসলামের বিষয়গুলোকে আমাদেরকে ইয়ে মানে যেমন মজবুত করে ধারণ করতে হবে তেমনি কোনো জিনিসকে লুকানোর কোনো সুযোগ নাই যদিও অমুসলিমদের কাছে ইসলামের প্রেজেন্টেশনের সময় অবশ্য আমরা গ্র্যাজুয়ালি মেইন তৌহিদ রেসালাত আখালাতের কথা বলতে হবে সেখানে সমস্ত আখালাত হারাম এক সঙ্গে নিয়ে আসার দরকার নাই কিন্তু যখন ক্লিয়ার একটা পর্যায়ে আসে শরীয়তের বিষয় তখন কম্প্রোমাইজ করা এটাকে অ্যাভয়েড করা কে যদি বলে যে অনেকে আছে যখন অমুসলিমদের সঙ্গে উঠা বসা হয় একটা মেসেজ দিতে চায় যে এত ফান্ডামেন্টালিস্ট না নামাজ কালাম এগুলো জন্য আমি এত সিরিয়াস না তো এরকম বললে মনে হয় যেন একটু গ্রহণযোগ্য হয়ে যাবে কিনা এই ধরনের কেউ যদি করে তাহলে এই আয়াত যদি নবী করিম সাল আলাম একটু না বললে লুকিয়ে রাখলে বা খোলা উনি আশঙ্কা করেন ওনার উপরে আজাব হবে তা আমাদের কি করে আশঙ্কা করতে হবে না এরকম আমরাও সেখানে সুস্পষ্টভাবে ইসলামের কথা ইসলামের বিধানটাকে সুন্দর করে যুক্তি সহকারে প্রেজেন্ট করা উচিত হাইদ না করে আপনি আরো বলে দেন যে আল্লাহ যদি চাইতেন তাহলে আমি তো এটা তোমাদেরকে তেলাওয়াত করতাম না আল্লাহ যদি না চাইতেন আমি কি তেলাবাত করতাম কোরআন এনে তোমাদের কাছে দিতাম বলে আদর আকুম বিহি আর আমি তো আমি এই ব্যাপারে কিছু জানারও কথা না আমি তো নিজে কোরআন সম্পর্কে জানতামই না কিছু আমাকে যখন প্রথম ওহিনাজিল করে বলা হয়েছে পর এক তাই বলছি কি পড়বো মা নবী কার আমি তো পড়তে পারি না তাহলে কোরআন আমার হলো কেমন সালিসান না জিবরি বললেন একরাকাল আল ইমসানা মা আল্লাহ আলম তাহলে এটা তো আমার কোরআন নয় আমার আল্লাহ যদি নাজিল না করতেন আমাকে দায়িত্ব না দিতেন আমি কি কোরআন নিজে আবিষ্কার না আল্লাহর কাছে টেনে নিয়ে আর আমার একটা ব্যাপারে তো কোনো জ্ঞান থাকার কথাই ছিল না কিন্তু আল্লাহ তা আলানাদ আমি তো শুধুমাত্র তোমাদেরকে পৌঁছিয়ে দিচ্ছি এটা আমার কিছু নাই এখানে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহির পায়গাম তোমাদের কাছে পৌঁছিয়ে দেওয়া পরিষ্কার ভাবে মুবিন বালাগুল মুবিন অর্থ কি সুস্পষ্টভাবে পরিষ্কার করে খোলাসা করে তোমাদেরকে পৌঁছিয়ে দেওয়া কিছু লুকে লুকে না যা আল্লাহ হুকুম দিয়েছেন তা তোমাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে বলে দেওয়া হেসগণ আমি তোমাদের মধ্যে এই কোরআন নাজিল হওয়ার আগে বেশ কিছুদিন বসবাস করেছি কত বছর বসবাস করেছেন কোরআন নাজিল হওয়ার আগে কার সমাজে চল্লিশ বছর সেখানে কি তিনি কোন আলোচনা করেছিলেন তখন চল্লিশ বছর আগে এরকম কোন খবর তো আল্লাহ ওনাকে না দিলে না করলে ওয়াহি না উনি তো নিজের থেকে কিছুই করার কথা না তাহলে তো উনি আর আগেই শুরু করে দিতে নেই কারবার আফালাত তোমরা কিসের ভিত্তিতে আমাকে এই অভিযোগ দাও যে আমি এই কোরআন নিজে তৈরি করেছি আমি তার এটাকে চেঞ্জ করে ফেলবো এবং আমি দাবিদার এই সমস্ত অভিযোগ কেমনে আমাকে আমাকে দেখলে উপাধি কারা দিয়েছে লোকেরাই দিয়েছে তারাই আজকে বলে তুমি তুমি খামাকা নবুতের দাবি করছ ইমাম ফখর রাজি রহমতুল্লাহ আলী তা বলেন ইন্নাল কুফারা শাহাদুর রাসুল্লাহ সাল্লাই তারা ভালো করে তার খোঁজ খবর জানতো যে তার সত এবং তারা তাকে আল আমিন টাইটেল দিয়েছে আমান ও দাঁড়ি সবকিছু তারা সাক্ষী ও আন্না কি নবী মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম একটি তিনি কিতাব রচনা করবেন কোরআনের এমন নিজে বানিয়ে বানিয়ে বলবেন এত সুন্দর কাহিনী উনি তো কোনোদিন কোনো লেখাপড়াও করেননি কোনো কিতাবও পড়েননি পড়ছেন নাকি কোনো কিতাব কোন মাদ্রাসা গিয়েছেন আলী বা নাই ওলা তালমাদ তালমেদ আলী উস্তাদ কোন তোমরা কেউ প্রমাণ করতে পারবো অমুক উস্তাদের কাছে গিয়ে তিনি কিছু চুপে চুপে লেখাপড়া করেছিলেন এখন হঠাৎ করে কিতাব লেখে কোরআন দাবি করে বসছেন আল্লামা মিন আহাদিনে তিনি আল্লাহ তাদের কাছে নিয়ে এসে প্রেজেন্ট করলেন আল মুস্ত যে কিতাবটা সাধারণ কোন ছোটখাটো একটা দুই লাইনের একটা বই না গল্প না কবিতা না এমন এক গুরুত্বপূর্ণ কিতাব যেখানে শেখার গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল গুলো রয়েছে আখলাকি বিষয়গুলোকে এত সুন্দর ভাবে বিশ্লেষণ করা হয়েছে ওকে এইভাবে তিনি নিয়ে আসলেন আসা আউ্লিন অতীত জামানার যেগুলো তিনি জীবনে অনেক ঘটনা আছে তিনি কখনো শুনেননি আদম আলা সৃষ্টি থেকে শুরু করে লুত আলা কাহিনী বিস্তারিত নবী করিম সাল্লাহ পড়েছিলেন এমন কিতাব এনেছেন যে কিতাবের মোকাবিলা করা এর মোকাবিলায় কিছু চ্যালেঞ্জ করা চ্যালেঞ্জ গ্রহণ করার মতো জ্ঞান আরব দেশে যত তাদের জ্ঞানী শিক্ষিত বুদ্ধিজীবী যারা ছিল এবং যারা অত্যন্ত ভালো বাগ্ী ছিল লেখক ছিল কেউ এই মোকাবিলা করতে পারেনি তাহলে এমন নবী মোহাম্মদ কি করে চল্লিশ বছর পরে হঠাৎ করে তিনি এত বড় পণ্ডিত হয়ে গেলেন যেটা তিনি চুপাই রেখে লুকিয়ে রেখেছিলেন নিজের পাণ্ডিত্যের তিনি প্রকাশ করছেন কোরআন দিয়ে প্রশ্নই আসে না কুল মাহনু আকলুন সেম বিবে হঠাৎ করে তিনি এত কিছু রচনা করে আবিষ্কার তিনি করতে পারেন না নিশ্চয়ই এমন এক জায়গা থেকে এসেছে যিনি মহা জ্ঞানী আল্লাহ রাবুল তাহলে এটা বিশ্বাস করতে তোমাদের কেন কষ্ট হয়ে যায় এবং তিনি যে মিথ্যা কথা কখনো বলেননি তারা সেটা সাক্ষী দিয়েছে কি আবু সুফিয়ান আপনারা ইতিহাস শুনেছেন সিরিয়াতে পাখি শুনেছেন আবু সুফিয়ান বাণিজ্য বহর নিয়ে গেল কোথায় সাম দেশে সিরিয়ায় সেখানে হিরাক্লিয়াস রহমান বাদশাহ এসেছিল খবর পাওয়া গেলে ওই সময় নবী করিম সাল্লাহ আসলামের চিঠি কিছুদিন আগে তার হাতে পৌঁছেছে নবী করিম সাল্লাহ আসালাম মদিনা থেকে চিঠি দিয়েছেন আসলেম তাসলাম সম্রাট তুমি ইসলাম কবুল করাও তুমি নিরাপত্তা পেয়ে যাবে দুনিয়া আখেরাতে এই নবীর দেখে সে চেক করতে চাইলো এটা সত্য নবী না খবর দিয়ে না হল আবু সুফিয়ানকে রোমান বাচ্চা জিজ্ঞেস করছে এই নবী সম্পর্কে হালকুন্তমু নাহ কাদেব কাবরান মা কাল এই নবুয়তের প্রচার করার আগে এই লোকটি মহাম্মার তোমাদের সমাজে মিথ্যা কথা বলতো মিথ্যাবাদী মিথ্যা কোনোদিন বলেছে তোমরা কেউ শুনতে পেয়েছিলে কোনদিন অল আবু সুফিয়ান আবু সুফিয়ান বলে না এরকম শুনি নাই অন্য রেওয়ায়েতে এসেছে সে বলছিল সোফার এখনো পর্যন্ত বলে নাই সে বলে যে এর বেশি কিছু আর বলতে পারলাম না এখনো বলে নাই বা এখনো পর্যন্ত বলে নাই তা মানে ভবিষ্যতে পারে কিছু ইঙ্গিত আছে মাত্র এর দুর্বার তো একটু অঙ্গুলি নির্দেশ করি কিছু একটা নেগেটিভ এর চেয়ে নেগেটিভ আর বলতে পারলাম না কারণ আর ইয়ে ছিল সে তো লিডার সে জানে সে মিথ্যা কথা বললে তার সাংঘরা বলবে তুমি এত বড় লিডার তুমি এরকম মিথ্যা কথা বলতে পারো আমাদের তো চিন্তাও করি নাই জাহেলি জমানার লিডাররা মিথ্যা কথা বলতো জান মিথ্যা কথা বললে তার দাম কমে যাবে ওজন কমে যাবে আবু সুফনের সাক্ষী আচ্ছা তখন তখন সেই নিজেই রোমান সম্রাট বললো যে ব্যক্তির জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই তোমাদের সঙ্গে লেনদেন ব্যক্তিগত বিষয়ে তার বিষয়ে তোমাদের বিষয়ে দুনিয়া বিষয়ে কথা বলে নাই তো বিষয়। এরপরে জাফর আবি তালেব যখন নবী করিম সাল আল্লাহ সাল্লামের আত্মীয় আবু ছেলে ওনার চাচাত ভাই জাফর গেলেন হিজরত করে মোদিনা হিজরাত করার আগে কোথায় হিজরাত হাজির হয়ে গেলেন আসলেন সে দেশে এবং জিজ্ঞাসাগুলো বাচ্চা তোমাদের ব্যাপার সাপার কি কেন এসেছে কি সমাচার তখন তিনি বললেন বাফিনা রাসুল আমাদেরকে আল্লাহ তালা এমন একদম রাসুল পাঠিয়েছেন না রেফু পর্যন্ত আমরা এই নবুতের প্রকাশ হওয়ার আগ পর্যন্ত কোনো দিন আমরা তাকে দেখিনি কোনো মিথ্যা কথা বলতে কাজে নবুতের কথাটা সত্য হবে এই জন্যই আমরা তাকে নবী হিসাবে মেনে নিয়েছি আরো ঘটনা আছে নবী করিম সাল্লাই কখনো মিথ্যা কথা বলবেন না সালাম আবদুল্লাহিনাম রাহু ইহুদিদের বড় আলেম ছিলেন মদিনায় হিজরতের পরে তিনি বললেন যখন নবী করিম সাল হিজরত করে আসলেন সবাই দৌড় দিল ওনাকে দেখার জন্য আব্দুল সালাম ইহুদিদের বড় আলেম তিনিও বললেন যে আমিও দৌড় দিলাম সবার সঙ্গে যে আখিরে নবী কিনা সত্য কিনা কিছু লক্ষণ তো আমি জানি আমি তাওরাত পড়েছি দেখি আমি তার দিকে তাকালাম তার দিকে তাকেই বুঝলাম চেহারাটা মিথ্যাবাদের চেহারা না সত্যবাদের চেহারা মিথ্যা পার্থক্য আছে তো আল্লাহ তালা আরো বললেন সুরা এই সুরা ছত নম্বর আয়াতে হুল মু এর চেয়ে বড় জালিম আছে যে ব্যক্তি আল্লাহ তালা মিথ্যা কথা বলে কোনো নবী যদি কোনো ব্যক্তি যদি মিথ্যা নবীর দাবি করে আমাকে আল্লাহ নবী বানিয়েছেন অথচ আল্লাহ বানান নাই এর চেয়ে বড় হতে পারে আর ঠিক তেমনি যাকে আল্লাহ নবী বানালো আল্লাহ তাল নবী বানিয়ে পাঠিয়ে দিলেন আল্লাহ করে বলে তুমি নবী না তুমি ভণ্ড নবী নাউজুবিল্লা তাহলে এটাও কত বড় অন্যায় কথা দুইটাই অন্যায় কথা যে ব্যক্তি এই বিষয়ে আল্লাহর বিষয়ে এরকম মিথ্যা কথা বলে অথবা অস্বীকার করে মিথ্যাবাদী লোকে মিথ্যাবাদী বলে অথবা আল্লাহর আয়াত কেআনকে অস্বীকার করে এদের চেয়ে বড় জালিমার কে হতে পারে এরকম অপরাধী ক্রিমিনাল তারা কখনো কামিয়াবি অর্জন করবে না তারা অবশ্যই পরাজিত হবে তারা অবশ্যই দিনে আখ রাতে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অনেক ঘটনা কিভাবে নবী করিম সাল্লা সাহেবের সত্যতা প্রমাণিত হয়েছে যারা এক দুইবার দেখেছে তারাও বিশ্বাস করেছে সালাম দেখেই বলল কি এটা মিথ্যাবাদের চেহারা হতে পারে না আর চল্লিশ বছর দেখে আমিন টাইটেল দিয়ে বলে কি মিথ্যাবাদে দমাম সাহ আলা একজন বেদুইন তিনি এসেছেন বনি সাহেব থেকে ওনার নবুয়ের খবর পেয়ে উনি কি নবী হিসেবে দাবি করেছেন আল্লাহ নাকি নবী পাঠিয়েছেন চেক করার জন্য আসছেন ইসলামের কিছু খবর তিনি পেয়েছেন কিন্তু স্বয়ং নবী করিম সাল সঙ্গে দেখে তিনি এগুলা ঠিক করবেন ইসলাম কবুল করবেন কি করবেন না তো দমাবে আলা তার কবিলার থেকে প্রতিনিধি নিয়ে আসলেন এসে বললেন আহ ইয়ার্লা মান রাফা হাব ইসলামা আসমানকে এত উঁচু করে সৃষ্টি করেছেন কেলা আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন এই কথাগুলো শুনে এখন ওই দমাবিমা বলেন আকাশকে এত উঁচু করে নির্মাণ করেছেন পাহাড়গুলোকে এত মজবুত করে নির্মাণ করেছেন জমিনকে এত প্রশস্ত করে সমতল করে নির্মাণ করেছেন একে সেই আল্লাহ আল্লাহ আর সালিক ওই আল্লাহ আপনাকে সমস্ত মানুষের কাছে নবী করে পাঠিয়েছেন ওই আল্লাহ কত রকম আল্লাহ তো অনেকের আসে অনেক রকম মহাবুদ্ধ আছে অনেকের কাছে ওই মহান আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ যিনি তার কথা বললেন কাল নাম সে আল্লা কথাই তো আমি বলি সেই আল্লাহর পক্ষ থেকে আমাকে নবী বানানো হয়েছে এই ঠিক আছে আল্লাহর প্রতি হবে আর কি করতে হাজ সেই আল্লাহ আপনাকে পাঁচ হাজার মাস পড়তে বলেছেন সেই আল্লাহকে আপনাকে ফরজ রোজ রাখতে বলেছেন রমাদান মাসে সেই আল্লাহ হজের কথা বলেছেন জাকাতের কথা বলেছেন প্রত্যেকবার কসম কসম করে বলেছেন আল্লাহ আল্লাহর কসম করে বলেন আপনি আপনি তাহলে সত্য কথাই বলেছেন হাকতে যে আল্লাহ আপনাকে পাঠিয়েছে হক বাণী সহকারে আমি আপনার কাছ থেকে যা শুনলাম এই কথাগুলো একটু হের ফের করবো না বহু আমল করব তারপরে আরো বলেছেন ফান এইভাবে নবী করিম সাল্লামের সঙ্গে কথা বলে অল্প কথাই এই বেদইনটি কনভিন্স হয়ে গেলে হয়ে গেলেন যে এই নবী মিথ্যাবাদী হতে পারে না আর ওরা চল্লিশ বছর দেখেও আবু জাহাল আবুল আব বুঝতে পারলো না গ্রহণ করতে পারল না আরেকটি ঘটনা আমরা আহ সাদি আল্লাহ আনহ তিনি উঁচু মানে সাহাবি উনি ছিলেন আলা আলা ওয়াকানা আলাহ ওয়া আলাহ তো মুসাইলামা কাদলাবের কথা তো শুনেছেন সেই ব্যক্তি ইসলাম কবুল করেছিল তথা তথাকইতে পরে কি হয়ে গেল মোর হয়ে গেল এবং নিজের মিথ্যা নবুয়ের দাবি করে আমিও নবী প্রচার করল যে মোহাম্মদের সঙ্গে মোহাম্মদ আল্লাহর সঙ্গে আমার কথা হয়েছে তার কাছে কথা বলতে পাঠালেন ওনার সাহাবি আমর আসরকে কারণ আমর আস রাজি আল্লাহন সঙ্গে মোসালেম কাজাবের ইসলাম কবুল করার আগে একটু সম্পর্ক ছিল দেখা সাক্ষাৎ হতো সক্ষতা ছিল এক ধরনের বন্ধুত্বের মতো ছিল তো নবী করিম সালাম পাঠালেন যে তার সঙ্গে গিয়ে দেখো না এই পাকলটাকে থামাইতে পারো কিনা এমন আসে উল্টা পাল্টা যারা বলে তাদের পক্ষে থাকার লোক আছে নাকি নাই মিথ্যা বাতের পিছনেও কিছু লোকজন পাবেন খারাপ পাবেন না দুনিয়া কিছু মানুষের কপাল তো পোড়া থাকে তো এরকম নবী করিম সাল্লাম চাইলেন যে তাকে কনভিন্স করা যায় কিনা তো কথাবার্তা হলো মানে নবী মোহাম্মদ সাল্লুপতি ও তখনও সম্ভবত ইয়ে আব্দুল আমর আসলাম কবুল করেন নাই জাস্ট আদর মতি ইসলাম এসেছে এবং মোসাইলামা কে দাবি এটার খবর নিচ্ছে নেওয়া দেওয়া হচ্ছে দেখা হয়েছে তখন সে জিজ্ঞাসাগুলো খবর নিতে মোসাইলামা যে তোমাদের ওই লোকটা যে বিভিন্ন দাবি করছে তার বিষয় কি নতুন তার কাছে কোন কিশোর নাজির হয়েছে যে একটা আমাকে বলতো দেখি সেগুলো ক্লাইম করে তার কাছে ওহিয়ে এসেছে তখন তিনি বললেন লিম আতন আমি শুনতে পেলাম তার সঙ্গী সাথীরা একটা বড় গুরুত্বপূর্ণ সুরা খুব বেশি বেশি করে পড়ে ওনার কাছে এটা নাজিল হয়েছে কলা কোন সুরা সেটা কলা বল লাফি ইন্সান সুরা কত বড় একেবারে ছোট কিন্তু সুরা বড় বলতে আজিমা মানে হচ্ছে বড় শানদার সুরা এর মধ্যে মেসেজ কি আছে বক্তব্য কি আছে বিশাল বক্তব্য সারা দুনিয়ার মানুষের কামিয়াবি কোথায় সারা দুনিয়ার মানুষের ধ্বংস কোথায় এই খবর আছে পুরো সুরা ওরা শোনালেন শোনার পরে এখন ধুম করে সবর কিছুক্ষণ শুনো শুনে কিছুক্ষণ চিন্তা করে বললো এবার ওয়ান কাদ উন্সলা হো আর তুমি দাঁড়ো না এরকম এক আমার উপরে নাজিল হয়েছে এইরকম সাইজেরি এরকম স্টাইলের সুরাই ফল অমা হ কোন সুর তোমার কাছে সেটা ফকল ইয়া ওবার ইয়া অন্তরক ইয়া অয়া অত কি অবার হলে একটা হাইওয়ান একটা মরুভূমিতে থাকা একটা ছোট্ট একটা পশু একটা জানোয়ার যেটা সাইজ হলো কিছুটা খরগোশের সাইজের মতো কিন্তু সেটা আবার পাও গুলো খুব ছোট একদম মাটি বুকটা মাটি ছেঁচিয়ে যেতে হয় পাও গুলো খুবই ছোট ছোট এ থেকে বলা হয় ওয়াবার আর কানগুলো খুব বড় হয় তো ইয়া ওয়াবার ইয়া ওয়াবার তো এই সুরা এই ওয়াবারের নামে যে অমুক প্রাণী যেমন আলফিল এরকম আছে না এই জাতীয় সুরা আলফিল তারপরে হাতের নামে সুরা এসে নামই হলো সুরা আলফিল তো ওইগুলা সে দেখে দেখে সে এই প্রাণীর নামে সেও একটা বানালো ইনামে আনতে না সেই প্রাণীটি তুমি তো মাত্র দুইটা কান অর্থাৎ তার কান দুটো বেশি বড় আর কি ও সদর আর তোমার বুকটা বড় যেটা মাটি ফেসিয়ে যায় হাফর নফর নাকার আর মাঝে মাঝে তুমি কিছু গর্ত করো আর নাকার মানে হলো ঠোকর দিয়ে দিয়ে কিছু গর্ত করা এতটুকুন হলো এই সুরার অর্থ তার সুরার অর্থ বুঝলেন তো এর মধ্যে কি আছে বললেন তখন অল্লাহ ইন্দে আল্লাহ আলম আনি আলম আন্নাকে তাকিয়ে দেব আল্লাহ কস তুমি ভালো করেই জানো যে আমি জানি তুমি একটা মিথ্যা এটা কোনো কিছু নাজিল টাজিল কতক্ষণ ধানাই ফানাই করে তুমি একটা কি একটা বানালা আর বলো আমার মন্তব্য চাও তুমি তো এইভাবে তাদের কাছে এরকম মিথ্যা যে তারা বলছে পাওয়া গেল চমৎকার একটা এক্সাম্পল এসেছে নবী করিম সাল্লা সাল্লামকে একবার দেখে একবার ওনার কথা শুনে কিভাবে যারা বিশ্বাসী যাদেরকে আল্লাহ দিয়েছেন সঙ্গ সঙ্গেই আর দ্বিধাদ্বন্দ্ব থাকেনি কালিমা পড়ে ফেলেছি ইসলাম কবুল করে ফেলেছে এরকম বহু প্রমাণ আছে তার মধ্যে একটা ঘটনা হল দমাদ আল আজ দি রহমাহুল্ল উনি ইয়ামান থেকে এসেছেন আজ কবিলা ইয়ামনে একটি কবিলা ওকানা ইয়ার কামিনিয়া তিনি একটু ঝাঁড়ফ্রুঁক জানতেন আরবি আরবী জাহির জমানায় ঝাড়ফুঁকের তদ্বির আছে না তো কিছু লোকের ঝাড়ফুকের তদ্বির করে কোনো কোনো ঝাড়ফুঁকের তদ্বির কিছু কাজও হয় আবার কোন কোনোটা কাজ হয় না আমাদের সাপুরিয়ারা একদম ঝাঁড়ফুক করেন না কাজ হয়তো হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে এইরকম কিছু তদ্বির করা রুকিয়া করে বুঝতে যায় ফাফা ইয়া করুন ইন্না মুহাম্মদ মাজনুন সে মক্কা আসলো এসব শুনলো মক্কার কিছু লোকেরা আহ আজে মন্তব্য করে মুহাম্মদ নামে একটা লোক কারণ বাইরে থেকে কোনো লোক আসলেই তারা বলে যে মুহাম্মদ মাজনুন পাগল আর আরেকটা অর্থ জিনে ধরা ভূতে পাওয়া লোক তো খবরদার ওই কথা কোনো না তাকে জিনে ধরেছে আর ইসলাম দিলের ভিতরে ঢুকে যায় এ অপ্রচার করে তখন আল্লাহ ইয়াদি তখন সে শুনে বলল মনে মনে বলে এই বেসারাকে ভূতে ধরছে জিনে ধরেছে আমি তো ভালো কিছু তদ্বির জানি বেচারাকে পাইলে আমি একটু তদ্বির করে দেব দেখা দেখা যদি পাই না কোন সময় দেখা হয়ে গেল এখন নবী করিম তার দেখা হয়ে গেল থকালাইয়া মোশাবান ইনি আর কি মিনহাদি হিরিহ তোমাকে মনে পেয়েছে জিনে ধরেছে আমি কিন্তু ভালো তদ্বির জানি আমি তোমার একটু তদ্বির করে দিই আলাই মাইয়সা ফেহাল্লা আমার হাতে আল্লাহ বহু লোককে ভালো করে দিয়েছেন ঝাঁড়ফুঁক দিয়ে তোমাকে ঝাঁড়ফুঁক করে দেই এখন বলেন নবী করিম সাল কি বলবেন কিছু বলা সাল্লাম নবী করিম সালাম কি বললেন শুনেন ইন আলহামদুলিল্লাহ নাহ ইহমাই হাদি আল্লাহ ও আস এটা শুনেন নাকি প্রায় কোথায় শোনেন সমস্ত প্রশংসা আল্লাহ নাহ আমরা সবসময় আল্লাহ প্রশংসা করি নুহু আল্লাহর কাছে সাহায্য চাই মাইয়াহিহিল্লাহামুদুল্লাহ আল্লাহ যাকে হেদায়ত দেন তাকে কেউ গোমরা করতে পারবে না যে যাকে আল্লাহ গোমরা করে দেবেন অর্থাৎ হেদায় থেকে বঞ্চিত করে দেবেন তাকে হেদায় দেওয়ার কেউ থাকবে না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া নাই। আল্লাহ তিনি এক তার কোনো শরিক নেই ও আন্না মুহাম্মদ আব্দ আল্লাহর বান্দা এবং তার রাসুল তিনি আরো কিছু বলবেন আর বলা সুযোগ না দিয়ে সে বলে আলাই কালিমা থেকে হাউলায় মোহাম্মদ কি বললো এতক্ষণ তুমি কথাগুলো আবার রিপিট করো তো আমি আবার শুনি কি বলল তখন তুমি এখন সে বলে তু কাউল আল কাহানা ও কাউলা সাহারা ও কাউলা সারা শোনো আমি বহু জাদুকরের কথা শুনেছি বহু যারা এটা কি হাত দেখে গণক গনকের কথা শুনেছি কবি সাহিত্যিকদের কথা শুনেছি কিন্তু নাহ তোমার এই কথাগুলো এত গভীর ভাবে আমার ভিতরে ঢুকেছে মনে হয় যেন তোমার এই কথাগুলো গভীর সমুদ্রের তলদেশে পৌঁছার মতো ভারী কথা ফার রিচিং এত পাওয়ারফুল কথা তুমি বলেছ কি কথা বললে তুমি এখন তোমার হাত ধরে আমি এখনই বায়াত করে ফেলি আলাল ইসলাম ফাহু এবং সঙ্গে সঙ্গে বায়াত করে নবী করিম হাতে ইসলাম কবুল করে ফেললেন সহিমের হাদিস তাহলে এইরকম লোকটি একবার শুনলো একবার দেখলো সাল্লামকে তার ভিতরে কথা চলে গেল আর আবু জাহাল আবুল কিমতে আজকে শুধু আবু জাহাল আবুল কথা তো বলে লাভ নেই মুসলিমদের মধ্যে কোরআন কথা শুনতেই পারে না কোরআনের কথা কোথায় যদি বন্ধ করো এই অবস্থা আছে কিনা এত দুশ্মনী কেন কোরআনের সাথে এত দুশ্মনী কেন নবীর সন্ন্যতের সাথে মুসলিম উম্মার দুর্ভাগ্য যে কাফেররা তো দুশ্মনী করবেই কিন্তু তথাকি তো যারা মুসলিম তারা যে দুঃখে গেল ইসলামের ব্যাপারে এবং তারা যে অন্য জায়গায় তারা তাদের নিরাপত্তা খুঁজে পেলো আল্লাহর কাছে কোন নিরাপত্তা দরকার নাই আল্লাহর আজাব কি তাদেরকে ডাস করবে না কৌমে আদ কৌমে সামুদ ফের আউ নমরুদের কথা একটু আগে আল্লাহ তালা মনে করিয়ে দিলেন তারা আল্লাহর এমন কিছুর আবার করে যা তাদের ক্ষতিও করতে পারবে না ফায়দাও দিতে পারবে না নাকি পাঁচাবাদে ফায়দা দেয় অমুক মাবুদের কারণে ফসল বেশি হয় ধান বেশি হয় এই খবর আছে না ওজুবিল্লাহ এই বেতারা কিছু অন্তত সুপারিশ করবে হ্যাঁ এই কনসেপ্টটা আরবদের কাছে ছিল কি তারা জানতো আকার জমিনের সৃষ্টি করার আসল মাবুদকে আল্লাহ তাদের পূজা করো কেন তারা শুধু আমাদেরকে আল্লাহ একটু কাছে এরকম আছে এটা তো মোসিকদের কাছে মুসলমানদের মধ্যে এরকম কাছে কিছু আছে কিনা আছে যে ধরতে হবে তার উচিলায় কোন রকম পার হওয়া যায় কিনা আমাদের আমল যা দুরবস্থা নিজেদের আমাদের পার হওয়ার কোন উপায় নাই আর বাকিরাও কি বলে যে অমুক সাব জাহাজ ভর্তি করে আপনি শিব নিয়ে আসবেন সবাইকে নিয়ে তিনি তো আল্লাহ বলেন যে তারা বলে এগুলা করে আর বলে হা উলা সুফা উন আইনদাল যে এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী তারা কেমন সুপারিশ করবে মৎস্যকদের কথা তাদের এতগুলো মা বোধী করার কথা কিন্তু মুসলমানরা যে বিভিন্ন মানুষকে সুপারিশকারী হিসাবে বানিয়ে নিয়েছে আমার ভয় হয় আল্লাহ যদি বলেন আশা হয় আল্লাহ যদি বলেন কেউ জানাতে যাবেন একজন যাবে তাহলে মনে আশা আসে আমি ওমর বোধ যেতে পারবো আবার যখন ভয় হয় যে এই কথা যখন মনে আসে যদি আল্লাহ বলেন যে সবাই জানলাতে যাবে খালি একটি লোক যাহার নামে যাবে আমার ভয় হয় আমি ওমর কিনা কি বলেন এই ঘাস তোমার কি তোমার কোনো হিসাব নিকাশ নাই সাগল খেয়ে ফেলবে অথবা শুকিয়ে গেলে লোকেরা তোমাকে জ্বালানি হিসাবে ব্যবহার করবে কিন্তু আমি মানুষ আল্লাহ কাজের জবাব করতে হবে কিসের বিনিময়ে সুপারিশকারী আমাদের মুসলিম মিল্লাতের মধ্যে পাওয়া যায় তারা দায়িত্ব নিয়েছে কিছু লোককে বেহেস্টে নেওয়ার জন্য পার করে দেওয়ার জন্য তাহলে কাফেরদের কনসেপ্ট মুসলিম উম্মার ভিতরে ঢুকে পড়েছে কুল আল্লাহ তালা বলেন এই সমস্ত কথা দাবি যারা করে তোমরা কি আল্লাহকে খবর দিতে চাও এমন বিষয়গুলো জমিন আসমানে যেগুলো খবর আল্লাহ এখনো জানেন না তোমাদের কাছে আছে। যে অমুক আল্লাহর কাছে পার করে তোমাদেরকে পার করে দেবে সুবাহ কত পবিত্র সে আল্লাহ এগুলো থেকে কত উচুতে আল্লাহ অবস্থান করেন যেগুলো তারা বলে সেরে করে আল্লাহর ব্যাপারে না জেনে অন্যায় দাবি করে এগুলা থেকে আল্লাহ কত দূরে অবস্থান করছেন মা ইল্লা ক্যান্লা উমিদা মানুষ তো এক সময় একটি মাত্র জাতি ছিল আমাদের গোষ্ঠী কয়টা অরিজিনাল এক গোষ্ঠী সেই গোষ্ঠীর নাম কি বনিয় আদম আদমের গোষ্ঠী আর আদম আলাইসালাম কি ছিলেন না মুসলিম ছিলেন মুসলিম ছিলেন কোন ধর্মের অনুসারী ছিলেন আদম আলাম ইসলামের অনুসারী ঈশা আলামু আলামী ছিলেন ইসলামের অনুসারী আমরা এক জাত একই জাতি আমরা হচ্ছি আল্লাহ তালার বান্দা আমরা মুসলিম এটাই তো ছিল কিন্তু পরবর্তী পর্যায়ে নবীদের তিরোধানের পরে তাদের ইন্তিকালের পরে মানুষ বানিয়ে নিয়েছে বিভিন্ন তত্ত্ব সেরেক ঢুকিয়ে দিয়েছে বেদাত ঢুকিয়ে দিয়ে দিনকে তারা বিভিন্ন রকমের ধর্মের আবিষ্কার হয়ে গেল সাবাকাত রবের থেকে যদি গেলিমা তুাক রিমা ঠিক না করা হতো অর্থাৎ দিনক্ষণ প্রত্যেক জাতির প্রত্যেক ব্যক্তির কতদিন হায়াত আছে এটা যদি আল্লাহ আগে থেকে লিখে না রাখতেন তাহলে এই সমস্ত শেরেকের আবিষ্কারক যারা আছে সেরেকের প্রচারক যারা আছে সেরেকের আমলকারী যারা আছে তাদেরকে বহুত আগেই কি করতেন ফিমা এই সমস্ত তত্ত্ব সেরেকের বিষয়গুলো আবিষ্কার করে করে যারা ইখতালাফ করেছে তাদেরকে বহুত আগে আল্লাহ ফায়সলা করে দিতেন একদম হালাক করে আজাদ দিয়ে ধ্বংস করে দিতেন কিন্তু প্রত্যেকটি কাফিরকেই আল্লাহ তালা কুফরি করার সাথে সাথে শেখ করার সাথে সাথেই আজাদ দিয়ে ধ্বংস করেন না কতদিন অপেক্ষা করেন তাদের নির্দিষ্ট টাইম হায়াত আজল যেটা লেখা আছে সেটা থাকা পর্যন্ত আল্লাহ করেন। এই মুসেকদের ক্ষেত্রে জালিমদের ক্ষেত্রে কাফরদের ক্ষেত্রে ক্ষেত্রে সবার ক্ষেত্রে ক্ষেত্রেও আল্লাহ তারা হায়াতছেন না এই জন্য কার যার যতদিন লেখা আছে একশো বছর বাঁচবে একশো বছর বাঁচছে বড় জালিম সত্তর বছর ষাট বছর আমাদের মনে চায় এসে কালকেই মরুক আল্লাহ কালকে ঘুম থেকে উঠে যে শুনি সেখানে মরে গেছে এরকম কত মনে চায় তাই না তো আল্লাহ তালা আমাদের চাওয়া অনুযায়ী করেন না কেন আল্লাহ করছেন যদি আল্লাহর কাছে যখন তাদের আজল চলে আসবে নির্দিষ্ট টাইম চলে আসবে তার আগেও ঘটবে না পরেও ঘটবে না ঠিক টাইমও হবে একদম ফিক্স করা আছে এটি হচ্ছে পৃথিবীর মানুষের জন্য শিক্ষা যারা মুসলিম যারা মাজনুম তাদের জন্য মেসেজ আসে যারা জালিম তাদের জন্য মেসেজ আসে এ জালিম তুমি এখনো তোমাকে ধরা হয়নি সে মনে করে এত দিন এত কিছু করলাম কেউ কিছু করতে পারে না আর কে কে করবে বা তার কাছে এখন কি মনে হয় জানেন তাকে কেউ কিছু করতে পারবে না নো বডি ক্যান ডু সে ভুলে যায় আমার আল্লাহ টান দিতে কতক্ষণ লাগবে আর আমাদের মতে মিসকিন মানুষও হতাশ হয়ে যায় মনে হয় না আমাদের ধৈর্য তো কমতি কিন্তু আল্লাহ টাইম আছে তাম উদকে করেছেন যুগে যুগে করেছেন সমসামিক যুগে বহু লোককে তিনি করেছে বহু লোককে তিনি করেছে আমাদের আমাদের হায়াতে আমরা দেখতে পেয়েছি অনেক জালিমকে আল্লাহ তালা নিপাত করেছে সেটা আল্লাহ তালা করবেন মোমেন্দদের জন্য এখানে মেসেজ হচ্ছে যে তোমরা তোমাদের এইরকম আসলে আর বহু দোয়া করছি আল্লাহ দোয়া শুনবেন টুনবেন না ইমামরা খোঁজবেন যে দোয়া করে তাও আল্লাহ শোনেন না দোয়া করে লাভ কি আল্লাহ তালা দোয়া করলেই শুনেন দোয়া করলেই কবুল হয়ে যাচ্ছে যদি এখলাসের সাথে করি কোন গুনা কামার জন্য দোয়া না করি আল্লাহ কবুল করবেন এই কবুলের অর্থ হচ্ছে যা চাইছি তা না দিয়ে তার চেয়ে বড় দিতে পারেন আল্লাহ আখেরাতে কাউকে কাউকে দুনিয়াতে দিবেন না দোয়ার নাই জমা করে করে আল্লাহ তালা রাখছেন আখেরাতে দেবেন যখন বন্ধা দেখব যে আল্লাহ দুনিয়ার একটা জিনিস পেয়েছিলাম দেন নাই দিলে তো আমি একটু ভালোই লাগতো কিন্তু আজকে আমি বিপদের দিনে পেয়ে জানাতে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কত খুশিতে মান্দা হবে কাজেই আমরা দোয়া করতে যেন নিরাশ না হই আল্লাহাবুল্লা আলমিন আমাদেরকে হিম্মত দান করুন তৌফিক দান করুন সবর দান করুন বারকুল্লাহ ফিকুম